মানবতার সমাধান বসমিম রহিম আলহামদুলিল রবিলামিনাতাম রসুল করিম ওসহব আজময়বাদিম বাদউজবাহিন্তিমলক শহসমিবসর ফকরমিন সলাাতাম নাজকমদ্দিয়মপুর আজকে বিষয়বস্তু হচ্ছে আল্লাহ সম্পর্কে। ए तौहिद सम्पर्केार एन आलोचना हेष आलोचना तहिदुल आसमा सिफात आल्ला नाम ए गलि सम्पर् आल्ला पकर नाम इस्मर बहुवचन हसमा अर्थात अल्लाह पक रबुल आलमी अनेक सुंदर सुंदर नाम आहान अल्लाह कुरानी केस वाल असमाउल हसना निश्चय आल्लाबुल आलमीर भलो भलो नाम रेद ओहो बिह से द्वारा तुम्हारा দোয়া করো সেগুলির মাধ্যমে আল্লাহ ফকরব্বুল আলমিনকে ডাকো শেফাত অর্থাৎ আল্লাহ ফাকরির গুণাবলি আল্লাহ ফকরব্বুল আলমিনের সুন্দর সুন্দর গুণ রয়েছে আল্লাহ ফকরব্বুল আলমিনের নাম রহমান নাম রাহিম আল্লাহ ফকরব্বুল আলমিনের গুণ হচ্ছে রহমত করা দয়া করা আল্লাহ ফকরব্বুল আলমিনের নাম হচ্ছে গাফুর গফ্ফার আল্লাহ ফকরব্বুল আলমিনের গুণ হচ্ছে মার্জনা করা মা ফেরত করা আল্লাহ ফকরব্বুল আলমিনের নাম হচ্ছে খালিক সুতরাং আল্লাহ ফাকরুলের গুন হচ্ছে সৃষ্টি করা আল্লাহ ফকরুল্লা আলমিনের নাম এবং গুণাবলীর এই সম্পর্কে আলোচনা রাখবো আল্লাহ ফকরুল্লা কেরিমে ইরশাদ করেছেন লেইসাকিস তার মতো কোনো কিছুই নেই পহুয়া শামীল বাসির এবং তিনি সবকিছুই শোনেন এবং সবকিছুই দেখেন তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সব কিছুই দেখেন বাসির আল্লাহ ফাকর্বুল আলমিন এ আয়াতের ইরশাদ করেছেন লে ইসাকাম ইসলিহি ইসাই ও আসামিউল বাসির দুটি কথা রয়েছে এখানে আল্লাহর মতো কোনো কিছু নেই এবং তিনি সব কিছু শোনেন সব কিছু দেখেন এতে যেমন সাদৃশ্য তাকে অস্বীকার করা হয়েছে যে আল্লাহ ফাকর রব্বুল আলমিনের মতো কোনো কিছু নেই তার সৃষ্টির মধ্যে সৃষ্টির আল্লাহর সাথে কোনো তুলনা করা জায়জ নয় তেমনি তার गुणगुली के सब्यस्त कर देखें तरह मत कोचु नहीं मान ये बरंग शी के सब्यस्त करा तरह कोचु के तुलना करा अस्वीकार करा अल्लाह फकरबुल आलम नाम और गुणावल क्षेत्र तहिद एकत्र हो जाह यह हहीदुल असमाओ सेफा संज्ञा ज्याची আল্লাহাক রব্লুল আলমিন বা তাঁর রসুল সাল্লাহ আলিয় সাল্লাম যা কিছু মহান আল্লাহর জন্য সাব্যস্ত করেছেন তা সাব্যস্ত করা বিনা কোনো অস্বীকৃতিতে বিনা কোনো বিকৃতিতে বিনা কোনো সাদৃশ্যতায় বিনা ধরন গঠন সন্ধান করাই আল্লাহ ফাক রব্বুল আলমিনের যা কিছু গণাবলী তিনি বা তাঁর রসুল সাল্লাহ ইসলাম সাব্যস্ত করেছেন কোরআনে বাহাদিসে তা সাব্যস্ত করা এমন কিছু সাব্যস্ত না করা যা কোরআন এ বাহাদিসের নেই তা থেকে বেঁচে থাকা এর নাম হচ্ছে আল্লাহ ফাকরবুল আলম নাম এবং গোনাবলীর ক্ষেত্রে তহিদ তাহলে এখন কোরআনে বাহাদিস আমাদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে হবে যে আল্লাহ ফাকরবুল আলমীন সম্পর্কে কি বলা হয়েছে যা কিছু বলা হয়েছে তাই আমরা বিশ্বাস করব। এখানে কয়েকটি কথা বললাম বিনা অস্বীকৃতিতে তাহলে আমরা কোনো কিছু অস্বীকার করব না বিনা বিকৃতিতে তার মানে আমরা কোনো বিকৃতি ঘটাবো না তাওল করব না বিকৃত অর্থ করব না বিনা কোনো সাদৃশ্যতায় আমরা সাদৃশ্যতা পোষণ করব না তারপরে বিনা কোনো ধরন গঠন চিন্তা করে অর্থাৎ তার ধরন গঠন সম্পর্কে আমরা কিছু বলবো না এই হচ্ছে আল্লাহ ফকরাবুল্লাহ নাম এবং গোনবলির ক্ষেত্রে একত্র এম মালিক রহমতোল্লা আলীকে জিজ্ঞাসা করা হয় আল্লাহ আলমের একটি গুণ হচ্ছে যখন জিজ্ঞাসা করা এই সম্পর্কে সর্বজন বিদিত সবার জানা তাহলে এটা স্বীকার করতে হবে যে আল্লাহ আরোসে রয়েছেন এ কথা বললে হবে না যে আল্লাহ সর্বত্র বিরাজমান সব বিরাজমান বা আল্লাহ মমিনের কলবে কলবে এই বিভ্রান্তিগুলি এই তো বিরোধী বিষয়গুলি ভ্রান্ত আকিদাগুলি আমাদের দেশের মুসলিম সমাজে ছড়িয়ে রয়েছে আল্লাহ ফাক রাব্বুল আলমিন তার আর সমাসীন রয়েছে। এটা সর্বজন বিদিত করারা জানা ওয়াল কৈফ ও মজহুল তবে তার কৈফিয়ত তার ধরন গঠন কেমনভাবে তিনি আছেন এটা অজানা সুতরাং এই ক্ষেত্রে আমরা মুখ খুলব না নিজের পক্ষ থেকে কোনো কথা বলব না যে আল্লাহ আমাদেরকে জানাননি এ সম্পর্কে বেশি করে যদি জিজ্ঞাসাবাদ করে তাহলে আমরা তাদের তরিকা চলিনা তাদের মতো আমরা ইমান নিয়ে আসব ফাঁকা দিয়ে তাদাও তাহলে হিদায়ত যাবে যেমন আল্লাহ বলেছেন যদি তাদের মতো না করি আমরা জিজ্ঞাসা করি কেমন করে এটা হতে পারে বা সন্দেহ করি অথবা বিকৃতি ঘটাই তাহলে সাহাবাই কেরামদের মতো আমরা ইমান নিয়ে আসলাম না এ আয়াত যখন নাজিল হাই তখন সম্বোধন করে বলা হচ্ছে তোমরা যেমন ইমান নিয়ে তেমন যদি পরের লোকেরা ইমান নিয়ে আসে ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেছেন আল্লাহ ফাকর্বুল যে সব গুণ রয়েছে সেসব গুণগুলি দুই রকম এক হচ্ছে জাতি গুণ মানে সত্ত্বাগত গুণ আর এক ধরনের হচ্ছে যেগুলি হচ্ছে সেফাতি গুণ গুণবাচক গুণ জাতি গুণ যেমন আল্লাহ ফাকরবুল আলমিনের অঝ রয়েছে মুখমন্ডল রয়েছে চেহারা রয়েছে আল্লাহ ফাকর্ব আলমিনের হাত রয়েছে আল্লাহ ফাকরুল আলমিনের দৃশ্য শক্তি রয়েছে আল্লাহ করেছেন এই ধরনের যেগুলি সাথে সাথে সত্তার গুণ সেগুলি হচ্ছে আল্লাহ ফাকর রব্বুল আলমের জাতি গুণ আল্লাহ ফাকরুল আলমের সেফাতি গুণ যেমন আল্লাহ ফাকরবুল আলমিনের অবতরণ করা প্রথম আসমানে আসা প্রতি রাতের শেষ তৃতীয় অংশে এই ধরনের যতগুলি সেফাতি গুণ আছে আল্লাহ ফকরবুল্লা আলমিনের আল্লাহ ফাকরুল আলমিনের কথা বলা সমস্ত গুণকে কি স্বীকার করতে হবে ওইভাবে যেইভাবে সাহাবাইকার এবং স্বর্ণযুগের মমিনাত বিশ্বাস করেছেন আল্লাহ ফকরুল আলমিন কোথায় রয়েছেন এই কথা স্বীকার করতে হবে আল্লাহ ফাকর্ব কোরআন করিমে আল্লাহ সম্পর্কে বলছেন যে কোথায় তিনি রয়েছেন আমিন তুমানফিসায় তোমরা কে নির্ভীক হয়ে গেছো সেই সত্তা থেকে যিনি আকাশে রয়েছেন তাহলে আল্লাহাক আকাশের ওপরে রয়েছেন আল্লাহ ফাকরুল আলামিন আকাশ রয়েছেন এর মহান আরো বহু আয়াত রয়েছে মহান আল্লাহ করেছেন আর আলাল মহান আল্লাহ সমাসীন ফাক রবুল্লা আলমিনের হাত রয়েছে এ সম্পর্কে এমা বাবু হানিফা রহমতুল্লাহ আলের একটি উক্তি উল্লেখ করা এখানে খুব ভালো হবে কারণ আমরা এমা বাবু হানিফা রহমতুল্লাহ এর দোহাই অনেকে পারি কিন্তু তার অনুসরণ করি না তার একটি প্রসিদ্ধ কিতাব রয়েছে কিতাবের নাম হচ্ছে আল ফিকুল আকবর ছোট্ট কিতাব কিন্তু আকিদার মূল্যবান কিতাব বাংলায় অনুবাদ হয়েছে সেই বইটিতে তিনি বলছেন এবং সেই বইটি আরবি ভাষা রয়েছে আল্লাহর হাত রয়েছে। আল্লাহর মানে আজকালকার ভ্রান্ত লোকেরা বলে থাকে এবং তাদের ধর্মীয় নেতারা আলিম রক সেনীর বলে থাকে যে কুদরতি হাত আল্লাহ ফাকবুল আলমিনের হাত রয়েছে বলছেন তিনি তারপর বলছেন ওয়ালা নাকুলো আল ইয়াদ বেমান আল আর আমি বলছি না যে হাত মানে কুদরতি হাত ক্ষমতা হাত মানে আল্লাহের হাত তার জন্য হাত হওয়া উচিত আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহের চেহারা আল্লাহ পাকের মতো আল্লাহরুল আলমীর হাত সম্পর্কে শুধু এক হাত নয় আল্লাপ করিমে দুই হাতের কথা বলেছেন আল্লাহরুল আলমিনে দুই হাত প্রশস্ত আল্লাহ বলেছেন উদার খোলা আল্লাহ পাক রব্লুল আলমিনের যে সব সিফাত গুনাবলী আল্লাহ পাক কোরআনিকারিমে উল্লেখ করেছেন তাঁর রসুল সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন সেগুলি আমাদেরকে মানতে হবে কারণ আল্লাহ সম্পর্কে সবচাইতে বেশি আল্লাহ জানেন স্বয়ং এবং তিনি আমাদেরকে জানিয়েছেন রসুল উল্লাহামের মাধ্যমে কোরআন এবং হাদিসে আল্লাহ পাক রাবুল আলমিনের জাত এবং সিফাত সম্পর্কে সত্তা এবং গুনাবলী সম্পর্কে আল্লাহ তালার পরে সবচাইতে বেশি জানেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবী সঙ্গে একটি হাত দিচ্ছে আনা আল্লাহ বিপর্কে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জানি সুতরাং যা বলেছেন তা সত্য বলে আমাদেরকে বিনা বিনা বিকৃতি স্বীকার করে নিতে হবে মেনে নিতে হবে একজন দাসীকে জিজ্ঞাসা করলেন সেই দাসীর মনিম তাঁর একটু অত্যাচার করেছিল পরে সে স্বাধীন করতে চাইল নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন যে আচ্ছা ঠিক আছে তাকে নিয়ে এসো জিজ্ঞাসা করেন আইন আল্লাহ আল্লাহ কোথায় সেই মেয়েটি বললো হাদিস আল্লাহ আকাশে রয়েছেন নবী করিম সাল্লাহ আল্লাহ সম্পর্কে তার ইমান আছে কিনা এটা জানার জন্য শুধু একটি প্রশ্ন করেছে সেটা হচ্ছে আল্লাহ কোথায় বলে যদি আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা কর আল্লাহ কোথায় রয়েছেন দিক নির্ণয় করো দিক বলো তাহলে এটি গুমরাহী এই কথাটি তাদের গুমরাহি পথভ্রষ্টতা কারণ নবী করিমাল্লাম স্বয়ং জিজ্ঞাসা করছেন আল্লাহ কোথায় তার মানে কোনো এক দিকের কথা আল্লাহকে জিজ্ঞাসা করছেন আল্লাহাক রসুল সাল্লিম যখন এই দুইটি উত্তর সঠিক হলো নবী করিম বললেন আতিখা তার মালিক মনিবকে বললেন আজাদ করে দাও ফাইনাহা সে হচ্ছে ইমানদার সুতরাং আল্লাহ ফাকরুল আলমিন সম্পর্কে আমাদের যেইভাবে কোরআনে বাহাদিস ইমান নিয়ে আসতে বলা হয়েছে সেইভাবে আমাদেরকে ইমান নিয়ে আসতে হবে আল্লাহা করব যেন তার প্রতি আমল করার তৌফিক দান করেন এবং সেভাবে বিশ্বাসের তৌফিক দান করেন আমি এখানে কিছুক্ষণের জন্য বিরতি দিচ্ছি তারপরে আবার আমাদের বিষয়ের দিকে ফিরে আসবো ইনশা আল্লাহ পরিবেশ কুসংস্কার কিভাবে আমাদের ঢুকেছে রীতি আমার দুই পায়ের নিচে ইব্রাহিম शेख शाह खान मदनी है। शेख पारें, देखे बीर अनुष्ठान जालशाए ला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 আমি সংগ্রাম করছি সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে মহিলা সাহাবিদের ইমান ছিল পরিপূর্ণ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন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 कथा कर्म पूर्वे विद्दे अजानी तात्पर्य अजान शेषे जा प्रदान জীবনে সফলতা কিভাবে আসবে কেউ যদি কোরান করে কেউ যদি পালন করে কেউ যদি হজ করে আল্লাহ কিসে খুশি হন হচ্ছে হনতের মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম আরো ফজিলত জানার জন্য দেখুন ফাজা এলে আমল পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আল্লাহ ফাকর রব্বুল আলমিন তাঁর সম্পর্কে কোরআনে কেরিম বলেছেন যে তার চেহারা আছে বলেছেন সুতরাং আল্লাহ ফাকর রব্বুল আলমীর চেহারা আছে এবং সেই চেহারা আছে সেই জন্যই আল্লাহ ফাকর রব্বুল আলী চেহারার কথা উল্লেখ করেছেন এমন নয় যে চেহারা নেই অথচ চেহারার কথা উল্লেখ করেছেন উল্লো ইল্লা হালিকা সমস্ত কিছু ধ্বংসশীল একমাত্র তার চেহারা ছাড়া চেহারা বলে আল্লাহরুল আলমিনের সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে কিন্তু চেহারা আল্লাহাক রবুল আলমিন আছে বলেই উল্লেখ করা হয়েছে আল্লাহাক রব্বুল আলমিনের চক্ষু আছে আল্লাহের মতো সেই জন্য আল্লাহাক রব্বুল আলম করছেন বলে তুস না আলা আইনি হে মুসা আলি সালাম তোমার লালন পালন যেন আমার চোখের সামনে হয় আইনের কথা আল্লাহ উল্লেখ করেছেন এইভাবে আল্লাহ আলমিনের যতগুলি গুণাবলী কোরআন বিশ্বাস করার নাম হচ্ছে এবং সেগুলিতে মেনে নেওয়ার নাম সেগুলি স্বাধীনতা পোষণ করার নামই হচ্ছে ইসলাম এবং তৌহিদ এই তিন প্রকারের তহিদ কথা কোরআন কারিমে আল্লাহ ফাক রব্বুল আলমিন উল্লেখ করেছেন সুরায় ফাতেহার কথা বলছিলাম সুরায় ফাতি আল্লাহ ফাকর রবুল আলমিন এমন একটি গুরুত্বপূর্ণ সুরা যাতে এই তিন প্রকার তহিদ এর কথা আল্লাহ ফাকর উল্লেখ করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহ এখানে আল্লাহ ফকরবুল আলমিনের নাম আল্লাহ জাতির নাম তার নাম তারপরে আল্লাহ এটি হচ্ছে তৌহিদ এবু তারপরে আল্লাহ ফকরুল আলমিনালিক রহমান আল্লাহর নাম রহিম আল্লাহর নাম মালিক বা মালিক দুইকে কেরাত রয়েছে আল্লাহ ফকরবুল আলমীর নাম এই নামগুলি উল্লেখ করে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহ ফেকরুল আলমিনের নাম সুন্দর সুন্দর নাম রয়েছে এবং গুনাবলি রয়েছে তৌহিদুল আসমাত্রী করি একমাত্র তোমারই এবাদত বন্দী করি এতে তহিদ এবাদত রয়েছে তৌহিদে রয়েছে আল্লাহ তোমার ছাড়া আর কারো এবাদত করি না আব্বাস আল্লাহ তালা আনহমা এই জন্য বলেছেন এর অর্থ যে না বোধ কওয়ালা না বোধ আল্লাহ একমাত্র তোমারই এবাদত করি এবং তোমার ছাড়া আর কারো এবাদত উপাসনা করি না এই তিন প্রকারের রয়েছে এবং সাহায্য কামনা করা একমাত্র আল্লাহর কাছে করতে হবে, আল্লাহ অন্তর্ভুক্ত হচ্ছে সাহায্য কামনা করা একমাত্র আল্লাহর কাছে আল্লাহ তোমার কাছেই সাহায্য কামনা করি আর কারো কাছে সাহায্য কামনা করি না এ কথাও সুরাফাতেহা রয়েছে তাহলে সুরাফাতেহাই তৌহিদের রবুবিয়া আল্লাহর কাজের ক্ষেত্রে একত্র এবং বান্দার কাজের ক্ষেত্রে একত্র তহিদ এবাদত এবং আল্লাহ ফাকরুল আলমের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ ফাকর্বুলান উল্লেখ করেছেন আউজ বেরবিনাস মালিক নাস আল্লাহ ফাকর্বুলান বলছেন হে নাবি বলো আমি শরণ নিচ্ছি এ স্মরণ নেওয়া হচ্ছে এবাদত এবাদত আসলো তারপর নাস আল্লাহ ফকরুল আলমের নাম রব উল্লেখ করা হয়েছে আল্লাহ ফাকরম করা হয়েছে উল্লেখ করা হইল নাস আল্লাহ ফকরবুল আলমকে এলাহ মাহবুদ উপাস্য বলা হয়েছে তৌহিদে উল্লেখ করা হইলো এইভাবে আল্লাহ ফকরবুল আলমিন কোরআনিকারিমে তৌহিদের শিক্ষা বান্ধকিয়ে দিয়েছেন तहिद सम मानवज विभ्राइवर कानूष अतक्षण पर्त तहिदे क्षेत्र तहिद प्रतिष्ठा दिन प्रतिष्ठा दिन कायमकारी होती पर जत प्रकार तहिदे सठीक ज्ञान हासिल ना कर তার স্বীকৃতি না দেবে তার প্রতি আমল না করবে তার বাস্তবায়ন না করবে সুতরাং এ সম্পর্কে প্রথম জ্ঞান হাসিল করতে হবে যে জ্ঞান হাসিলের আল্লাহ পাকবুল আলমিন দাওয়াত দিয়েছেন আহ্বান করেছেন ইসলামের প্রথম শিক্ষা হচ্ছে পড়ো শিখো জ্ঞান হাসিল করো যেমন সঠিক জ্ঞান হবে তেমনই সঠিক জ্ঞান মোতাবেক মানুষের বিশ্বাস হবে মানুষের একিন হবে মানুষের কথাবার্তা বেরোবে এবং সঠিক শিক্ষা দিতে হবে আমাদের ভারত উপমহাদেশে তৌহিদের শিক্ষার অভাব রয়েছে আজকে আমরা আরো দেশগুলিতে গেলে তহিদের শিক্ষা ক্লাস ওয়ান থেকে তহিদের শিক্ষা হয় তহিদ কে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে এবং তহিদের বাস্তবায়নের চেষ্টা করতে হবে তৌহিদ এই তিন প্রকারের তৌহিদ বললাম তার মধ্যে যে তৌহিদির কথা বলছিলাম মধ্যখানে সেটা হচ্ছে তৌহিদের উলুহিয়া এবাদত বন্দিগির ক্ষেত্রে তৌহিদ এই তৌহিদ কে যদি কেউ প্রতিষ্ঠা না করে তাহলে তৌহিদ এ রবুয় কাজে আসবে না তৌহিদর আসমা ও সিফাদ কাজে আসবে না কারণ এতেই ইমান এবং শির্কের মাঝে দ্বন্দ্ব রয়েছে ইমানদার এবং যারা ইমানদার নয় তাদের মাঝে পার্থক্যকারী হচ্ছে এই তৌহিদে এবাদা এবাদতের তৌহিদ এই জন্য নবী করিম সাল্লাম ওই লোকদেরকে যারা আল্লাহকে রব বলে স্বীকার করতো করত আল্লাহকে আসমান থেকে বৃষ্টি থেকে বৃষ্টি বর্ষণ বলতো আল্লাহ তারপরেও তাদেরকে মুশ্রেকোন কাফের বলে আখ্যায়িত করা হয়েছে কোরআনের ভাষায় সুতরাং এই তহিদ ঠিক করতে হবে আরবের মুশ্রেকরা যে শির করত তারা সুখের সময় সির করত। যখন সুখের অবস্থায় থাকতো শির করত। যখন দুঃখের অবস্থায় কষ্টে পড়তো যখন অসহায় অবস্থা উপায় নেই এখন ঝড় তুফান উঠে গেছে আর আমরা ডুবে ধ্বংস হয়ে যাব তখন দা উল্লাহ মুখলিস আল্লাহদ্দিন আর যখন দেখত নিরুপায় অবস্থা তখন মনে করতো না এসব দেবী দেবতা আর রক্ষা করতে পারবে না এসব যাদের উপাসনা করছে তারা আমাদেরকে আর রক্ষা করতে পারবে না তখন বড় খোদা কি সে আল্লাহকে তারা ডাকতো জন্য আল্লাহ আল্লাহ করে করে নিখুত নির আল্লাহকে ডাকতো আর তারপরে যখন যখন স্থলে চলে যেত যখন নদীর থেকে সমুদ্র থেকে গিয়ে শুকনো স্থানে নেমে গেছে তারপরে শিরিক করা শুরু করতো নবী করিমে জামানাই এক সাহাবি মুসলিম হয়েছেন ইসলাম গ্রহণ করেছেন বলছেন ইয়ারসুল আল্লাহ আমরা ওই ছাতুর মূর্তি তৈরি করে নিয়ে যেতাম আর তারপরে সফরে থাকতাম দেখছি পাঠ করে আর যখন আর অনাহারে কামড়ে কামড়ে সেই ছাতুর যেহেতু প্রতিমা সেটাকে কামড়িয়ে কামড়িয়ে আমরা চিবিয়ে খেয়ে ফেলতাম আরবের মোসেকরা তাদের সির করতো তাদের সির শুধু সুখের সময় ছিল দুঃখের সময় নয় কিন্তু আজকালকার যারা সির করে থাকে তাদের সিরকে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছো তোমরা যাদেরকে আহ্বান করে থাকো তারা খেজুরের আঠির ওপর খেজুরের যে বীজ আঠি রয়েছে আঠির ওপর যে চিকন আবরণটি রয়েছে সে আবরণের মালিক না তৌহিদ কে বুঝার চেষ্টা করবেন এবং আল্লাহর বিশ্বাস করে আল্লাহ যেমন করেছেন বা জন্মসূত্রে পেয়েছেন তার জীবনের জীবনে ক্ষেত্রে বাস্তবায়ন করার চেষ্টা করবেন আল্লাহ ফাকরুল আলম যেন বাস্তবায়ন আমাদের তৌফিক দান করেন এবং আমাদেরকে তৌহিদের ওপর যেন অটল রাখেন আর এটি হচ্ছে দিন কায়েম করা আল্লাহ ফাকর আব্বুল আলমিন পুরানিকানি বলছেন আন আকিম উদ্দিন আওয়ালি আল্লাহ ফাকের জন্য তৌহিদ কে একত্বকে খালিস করো এবং আপনি যে আহ্বান করছেন অর্থাৎ আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই কথাটি সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের গোনা খাতা যেন মাফ করে দেন আল্লাহ পাক আমাদেরকে তৌহিদের ওপর রাখেন এবং তার উপর যেন মৃত্যু দান করেন সুবাহর্বর্বজমায়সালাম আলমুর সলীন আলহামদুলিল্লা রবিলামমিন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 किताब किताब सब समस्या समाधान मध्य सुबह नीश मानवतार महान सम्पद देखुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गढ़ी रविवार और मंगलवार सन्ध्या साढ़े पांच टन समचार सकाल छंगे पीस टी बांगल्